কুম আসসালাম আহমতুল্লাহ আবার কত ভাই আপনি যেটা বললেন যে নবীর খাতিরে বা অমুক পীরের খাতিরে অমুকের ওসিরাতে যে প্রশ্ন করা হয় দোয়া করা হয় সেটা করা বৈধ কিনা না ভাই এটা করা বৈধ না ওয়াসিলা যেটা করা যাবে সেটা হচ্ছে আল্লাহর নামের ওসিলা করা যাবে দ্বিতীয় ওয়াসিলা হচ্ছে নিজের নেক আমল বা নিজের গোনা থেকে বাঁচার ওসিলা আল্লা সুবান তাল্লাহার ওসিলা অর্থাৎ আল্লা সুবান তাল্লার যে অর্থবহক নামগুলো রয়েছে হে আল্লাহ আপনি রহমান তার নাম এবং চার অর্থ সহ উচ্চারণ করে তার সেই নামের ওসিলাতে কিছু চাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে নিজের নেক আমল হে আল্লাহ আমি অমুক নেক কাজটা করেছি একমাত্র আপনার সন্তুষ্টের জন্য আপনি আমাকে এই জিনিসটা দান করুন সেই কাজটা আমি আপনার ভয়ে থেকে এটা করিনি এই গোনার কাজটা করিনি হ্যাঁ আল্লাহ আপনি আমার হোটেলে রহম করুন এই জিনিসটা আমাকে দান করুন এর প্রমাণ রয়েছে বখালি বা মুসলিমে বিস্তারিত ঘটনা রয়েছে তিন ব্যক্তির যারা পাথরের মধ্যে গুহার মধ্যে আটকে পড়েছিল তুফানে তৃতীয় হচ্ছে কোনো করুন এই ছাড়া দেওয়া যাবে না তারপরে আসছি আপনার দ্বিতীয় প্রশ্ন যে মোহাম্মদ রসুল সাল্লাহকে সৃষ্টি না করা হলে আর কিছু সৃষ্টি করা হতো না এ সম্পর্কিত কিছু বর্ণনা রয়েছে বর্ণনাগুলো যেটা রয়েছে সেগুলো হচ্ছে জাল দিস ছশো একষট্টি নবী সাল্লাম বলেন আল্লাহ বলেছেন হে মোহাম্মদ আপনি যদি না হতেন তাহলে আমি আকাশ ও ভূমন্ড সৃষ্টি করতাম না এই হাদিসটি জাল সিলসিলা হাদিস নম্বর দুশো